সুরা আল ইনশেরা রহমান রহিম হে মোহাম্মদ আমি কি তোমার জ্ঞান ধারণের জন্য তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি হ্যাঁ অতঃপর আমি তো তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি এমন এক বোঝা যা তোমার পেঠ নুইয়ে ছিল। আমি তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি যতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম পর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি এবাদতের পরিশ্রমে লেগে যাও এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হয়ে যাও